السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام عليكم الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه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 بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من البنين والقناطير المكنطرة من الذهب والفدة والخيل المسومة والأنعام والحكس ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله শরমানি তো মসলিয়ানি কিরাম রকুল মেহরবানি করে হায়াতে বাঁচিয়ে রাখলেন শকর আদায় করতেছি আল্লাহ পাক যতক্ষণ তুমি হায়াতিয়ে রাখো ততক্ষণ ইমানের হালাতে রাখিও যখন তুমি উঠাই নিবা তখন ইমানের হালাতে উঠাই নিবা দুনিয়া তার গতিতে চলছে মানুষ দুনিয়ার পিছনে ছুটছে দুনিয়া আর আখেরাত দুইটা কোনদিন এক বরাবর না দুনিয়াকে আল্লাহ পাক अत्यंत निकृष्ट दुनिया हायत शुदू मानुष हाय पाइ आखेरतर संचय तैरी कर आखे কামাই করবে এই জন্যেই দুনিয়ার কয়েকদিনের হায়াত। পরিতাপের বিষয় এই কথাটা বুঝে আসার পরেও দুনিয়ার পিছনে ছুটছি রেসুল পাক সাল্লাহ আলহিসাল্লাম दुनिया सम्पर्त कठिन कठिन शब्द व्यवहार करोचना कर मन हे आसले हमारी हायर आखिरतर जो कि जान शुद्ध दुनियामुखी ग আল্লাহরব্বুল আলমিন দুনিয়ার মেশাল দিয়ে অনেক আয়াতের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ পাক বলতেছে হে আমার বন্দাবান্ধীরা শোন যে জুনিয়ার পিছনে খুব द्रुत गति तुम चलो दुनिया हायरटार मध्य तुम्हे सामने आई तुम्हे सतान सत्य खूब सुंदर को देखल दुनिया खायेसा दुनिया आकांक्षा तुम्हे सामने खूब सुंदर भावे आससे এবং দুনিয়ার হায়ারটা হল অল কানা তির মোকান্তরাতে মিনা জাহাবি অল ফিদ্দা সোনা চান্দি এগুলার প্রাচুর্যতার পিছনে মানুষ দ্রুতগতিতে ছুটবে আর এই সোনা চান্দি মানুষের সামনে খুব রৌনক হইয়া উজ্জ্বল হইয়া তাদের সামনে আসতেছে ওয়াল খাইলিল মুসাউমাতে মিনাল আল্লাহ পাক বলতেছেন আর তোমাদের মধ্যে গর্ব এবং ফখর কার কাছে কত সামান আছে কার কাছে কত ধনের প্রাচুর্যতা আছে এগুলার উপরে ফখর করে করেই তোমরা দুনিয়ার হায়াত কাটাইছো। এটার নামই হল দুনিয়া আল্লাহ পাক বলতেছে বলে যে তোমরা যেগুলার পিছনে ছুটছ এগুলার থেকে অনেক কুঠি কুঠি গুণে বহু সুন্দর বহু দামি জিনিস আমি আল্লাহ পাকের কাছে সব সংরক্ষিত আছি অন্য আয়াতে আল্লাপাক বলতেছে মাসালুল দুনিয়া বলে তোমাদের হায়াতের দিন দুনিয়ার হায়াতের দৃষ্টান্তটা ওই আকাশের ম্যাঘমালার মতো ম্যাঘমালা দেখলে কৃষকের দিলের মধ্যে খুব খুশি হয় যা আকাশের থেকে বৃষ্টি হবে এখন ফসলের উৎপাদন ভালো হবে যখন এইভাবে খুব সুন্দর বৃষ্টি আসে জমিনের ফসলের উৎপাদন খুব সুন্দর হয়েছে জমিনে নজর করলে দেখা যায় খুব ভালো ফসল আল্লাহ পাক বলে ফাইজা আল্লাহ আমি হঠাৎ করে এর মধ্যে একটু বাতাস ছেড়ে দিলাম এই সুন্দরতম ফসলগুলাকে সব ভরাশায়ী করে একবারে মাটির সাথে মিশিয়ে দিলাম তখন ওই সমস্ত লোকগুলি মাথায় হাত দিয়ে দিয়ে আফসুস করে হায় আমাদের সব শেষ হয়ে গেল আল্লাহর্বুল আলমিন বলেন এটা দুনিয়ার হায়াত তোমাকে খুব দুনিয়ার রং তামসা তোমাকে খুব আগ্রহিত করবে আসলে এটার কোন রেজাল নাই তার রেজাল একেবারে নাওমিদওয়ালা বঞ্চিতওয়ালা অন্য আয়াতে আল্লাহাক বলতেছে আল্লাহ রব্বুল আলব বলতেছে হে আমার বন্দাবান্দি শুনছ এই দুনিয়ার সমস্ত কিছু তোমাদের সামনে দেখতেছো এগুলি সব তোমাদেরকে ধোকা দেওয়ার জন্যেই সৃষ্টি করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে দুনিয়ার সম্পর্কে বলতে বলতে অগণিত আয়াত হজরতের জিবরির আলে সালাতুয়ালাম কোনো একদিন একজন অপরিচিত মুসাফির ভেসে আল্লাহর হাবিবের সামনে আইসা বসলেন বসবার সময় এমন ভাবে বসছে আল্লাহ রসুলের হাঁটু আর ওই অপরিচিত লোকটার হাঁটু পাশাপাশি মিলেয়া একসাথে লাগাইয়া বসছে একেবারে মুসাফির মুসাফিরও মনে হয় না শরীরের কাপড় চোপড় এত ময়লা যুক্ত না কিন্তু অপরিচিত মনে হচ্ছে সাহাবাই রাম তারা মনে মনে খুব একটু প্যারেশান হইলেন এই লোকটা কে এমন লোক জাল্লা রসুলের হাঁটুর সাথে হাটু মিলেয়া বসছে একটু বেয়াদুফি বেয়াদুফি মনে হচ্ছে কারণ রসুলের হাটুর সাথে হাটু মিলেয়া বসবে এটা তো সাধারণ মানুষও বেয়াদুফি মনে করবে কিন্তু তিনি বসছেন এই কায়দা এইভাবে বৈশা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছেন মাল ইসলাম হে রসুল ইসলাম কি জিনিস আপনি বলেন তো দেখি রসুল পাক সাল্লাহ সাল্লাম তিনি উত্তর দিলেন তো কি জকা ও সৌ মের রাজানকাত হজ কল সদকতা আল্ রসুল ইসলাম বললেন ইসলাম কি জিনিস বলে পাঁচওয়াজ পড়া রমজানের রোজা রাখা জাকাত প্রদান করা হজ আদায় করা এটা জিজ্ঞাস করার পরে সেই মোসাফির লোকটা বলতেছেন সাদাক্তা যা আপনি ঠিক বলছেন সাহাবারা আরো আশ্চর্য হয়ে গেল কেমন ধরনের মানুষ প্রশ্ন করে তো প্রশ্ন যে করে সে তো স্বাভাবিক যার কাছে প্রশ্ন করা হয় তার থেকে জানার জন্যই প্রশ্ন করে এখন সেই প্রশ্ন করলো সে আবার এটাকে ঠিকও বলতেছে তাহলে বোঝা যায় যে সেও দেখা যায় জানে এই জন্য তারা আরো আশ্চর্য হয়ে গেলেন এরা চুলাল্লা এই কেমন মানুষ তারপরে জিজ্ঞাসা করলেন মাল ইমান ইমান কাকে বলে তখন তিনি বলতেছেন আল্লাহ রসুল ইমানের সংজ্ঞা দিতেছেন আল্লাহ ইমান কাকে বলে যে আল্লাহ পাক ছাড়া কোনো মাহবুদ নাই এই কথার পরিপূর্ণ সাক্ষী প্রদান করা আল্লাহ পাকের সমস্ত কিতাব সমূহের উপরে ইমান আনা তার সমস্ত রসুলদেরকে নবী বলে স্বীকার করা পরজীবনের উপরে বিশ্বাস স্থাপন করা এটা ইমান বলেন সাদাক্তা সে আবার বলতেছে হ্যাঁ আপনি ঠিকই বলছেন আবার জিজ্ঞাস করেন মাল এহসান হে রসুল বলেন তো এহসান কাকে বলে রসুল বলেন আন্তুদরা কুন্তর ভূয় রা এহসান কাকে বলেন আল্লাহ রসুল বলেন এহসান বলা হয় আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে কর। যেন তুমি আল্লাহকে দেখতে পাইতেছ তবে তুমি জেনে রাখো এই পৃথিবীর নজর দিয়া তুমি আল্লাহকে দেখবা না এতটুকু ইমান তুমি অর্জন করো ইবাদত এইভাবে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে ভূয়রা এতটুকু ইমান অর্জন করা এতটুকু ইমান অর্জন হলে বোঝা যাবে তার মধ্যে অহসান আসছে এটাকে এহসান বলা বলে হ্যাঁ আপনি ঠিক বলছেন চতুর্থ নম্বরে জিজ্ঞাস করতেছে মতু মুসা হ্যাঁ রসুল আপনি একটু বলেন তো যে কে কবে হবে রসুল বলতেছেন আল মসবুল মৌমিনা সা রসুল বলতেছেন যিনি প্রশ্ন করলেন তার থেকে উত্তরদাতা তিনিও জানে না প্রশ্নকারীও জানে না তিনিও জানেন না অর্থাৎ আপনি যেরকম জানেন না কেয়ামত কবে হবে যাকে জিজ্ঞাসা করলেন এতক্ষণ তো উত্তর দিলাম এই প্রশ্নের জবাবে কোনো উত্তর নাই এই প্রশ্নের জবাব আমিও জানি না কেয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না জিব্রাইলও জানে না জিব্রাইল আলি সালাম বলতেছেন পঞ্চম নম্বরে প্রশ্ন করলেন ওয়ামাই মারা তু হা হ্যাঁ কেয়ামত কবে হবে আপনিও জানেন না আমিও জানি না তবে একটু বলেন তো দেখিয়েছে কেয়ামতের কিছু নিদর্শনা বলি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলতেছে সোনজ জিবরাইল এতক্ষণ পর্যন্ত এখনো পরিচয় নাই কথা বলতেছে সাহাবারা পাশে বসা কিন্তু খুব আশ্চর্য মনে হচ্ছে লোকটাকে রসুলের কথাকে সাব্যস্ত করে প্রশ্ন করে এবার কেয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ রসুল বলেন শোন কেয়ামতের আলামত তোমাকে বলতেছি শোনালিদাল দুনিয়ার মধ্যে দুনিয়ার আবহাওয়া পরিবেশ এমন হবে যারা সমাজের মধ্যে বাদির সন্তান বাদি দাস। ওরকম নিকৃষ্ট ধরনের লোকেরা সমাজের মধ্যে সমাজ পরিচালনা করবে বাদী সন্তানেরা সমাজ পরিচালনা করবে সমাজের রাষ্ট্রপতি হবে সমাজের কর্ণদার হবে এটা যখন দেখবা তখন তোমরা মনে রাখবা কে আমত খুব কাছাকাছি চলে আসছে দ্বিতীয় নম্বর আরেকটা আলামত যেই লোকগুলির কোনদিন পরিধানের কাপড়ও ছিল না पै व्यवहार करार मतो जूता तेलना एरक लोकगुली समाज मध्य बड़ बड़ विल्डिंग दालान मालिकपर ता बरो बरो एके अपर पालाल्डिंग तैरी कर दुनिया सामान तमन जबा हो কোন এক সময় দেখা গেল তারা পরিধানের কাপড়ও তাদের ছিল না পড়বার মতো একটা জোড়া জুতাও ছিল না আল্লাহ রহাবি ফরমান যখন এই হালা তোমরা দেখবা এর মারি হল সমাজের মধ্যে একবারে নিকৃষ্ট মানুষ যারা যাদের সমাজের মধ্যে কোনো দিন কোনো অবস্থানও ছিল না এরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে এরা বড় বড় বিল্ডিং তৈরি করে এর মধ্যে গর্ব করবে ফকর করবে এই পরিস্থিতি যখন দুনিয়ার মধ্যে আসবে তখন তোমরা মনে করবা কে আমত অত্যন্ত কাছাকাছি এটাকে হাদিসে জিব্রাইল বলা হয় বখারি শরীফে মুসলিম শরীফের মধ্যে লম্বা হাদিস হাদিস জিবরি কিছুক্ষণ পরে তিনি চলে গেলেন সাহাবাই কাম জিজ্ঞাস করেন্লাহ এই প্রশ্নকারী উনিকে তাহলে এতক্ষণ তো আমি তার সাথে কথাই লিপ্ত ছিলাম এই জন্য তোমরা আশ্চর্যবোধ মনে করেছ তোমাদেরকে বলার সুযোগ ছিল না তিনি হলেন হজরতে জিবরির আল্লাহ হরাবুল্লাহ রবীনের পক্ষ থেকে আসছে তোমাদেরকে দিন শেখাবার জন্য ইসলাম শেখাবার জন্য ইমান শিখাবার জন্য মোরাকাবা শেখাবার জন্য কেয়ামতের আলামত শেখাবার জন্য আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছে এই জন্যেই আল্লাহর রসুলের সামনে এই কথাগুলি ব্যক্ত করে গেছেন ওম্মতেরা মাঝে মধ্যে তিনি এইভাবে মানুষের সুরত ধরে আমার কাছে আসে সেদিন থেকেই হাদিসের নাম হল হাদিসে জিব্রাই রসুলে পাক সাল্লাহ যেই কথাগুলি বলছেন ষোলোয়ানায় ষোলো বাস্তবায়িত হয়েছে কি হয় নাই এই জন্য আল্লাহ রসুল বলেন আবার উম তোমরা অভাবের কারণে ইমান হারা হইবা এই কথা আমি একবারও আশঙ্কা করি না বরং তোমাদের ব্যাপারে আশঙ্কা করতেছি বাসাতা কুমল দুনিয়া কমা বাসাতামিন কাবলি কুম ফলিয়া ফিসু বলে তোমাদের পূর্বের লোকদের উপরে দুনিয়া যেরকমভাবে তাদেরকে দেওয়া হয়েছিল আমার উন্মতদের মধ্যে দুনিয়া এরকম ভাবে আসবে চতুর্দিক থেকে তাদের দুনিয়ার খুব সাংসদ শুরু হবে এই অবস্থার মধ্যে ইহুদি নাসারারা পূর্বের লোকেরা যেরকম হালাক হয়েছে আমার অন্মতেরাও এরকম হালাক হয়ে যাবে আলা! আলাপুর দুনিয়া এই জন্য বলে উমেরা শোন এই কথা কথাগুলি তোমাদেরকে শুনাই দিয়া বারবার বলতেছি উম্মতেরা দুনিয়াকে লাত্তি মারো দুনিয়া লাত্তি মারো দুনিয়া লাথি মারো দুনিয়ার এত শানস অর্জন করার চাইও না আর মহিলাদের থেকে নিজকে বাঁচাইয়া রাখবা এই দুই জিনিস থেকে যদি নিজকে বাঁচাইয়া রাখতে পারো তুমি ইমান নিয়ে কবরে যাইতে পারবা কঠিনতম ব্যাপার কঠিন ব্যাপার দুনিয়া হ্যাঁ এই দুনিয়া আপনাকে আমাকে গ্রাস করেছে অনেকের মনে অনেক কথা প্রশ্ন জুহুজুর দুনিয়া সারা জামুকই হ্যাঁ দুনিয়া সারা যাবার রাস্তা নাই দুনিয়াতে থাকবেন দুনিয়া বলতে এই সকাল থেকে সূর্য উদয় হয় পশ্চিম আকাশে সূর্য অস্ত যায় জোয়ার ভাটা আসে এটার নাম দুনিয়া নয় দুনিয়া বলছে আল্লাহ রসুল বলছেন যে তোমার যে সমস্ত দুনিয়ার খায় সাত তোমার ভিতরে আসছে যে সমস্ত খায় সাতের পিছনে তুমি দ্রুত গতিতে तुम दिन भरे आल्ला पोब्बत सोलोन एक नई और अथच दुनिया मोहब्बत तुम्हार अंतरे सोलोन एगुली दुनिया एगुली दुनिया शुदू दुनिया मध्य कत रौनक शान शौकद अर्जन करते पारे। কার কত ধন আর মালের প্রাচুর্যতা হতে পারে গতকল গতকল একজন জোহরের নামাজের সময় বসে আমার কাছে এক লোকের কথা বলে বলতেছে কহজুর ওই লোকটা ব্যবসায় খুব একেবারে ডাউন হইয়া যাচ্ছে তার জন্য দোয়া করেন। তা আমি বললাম दोआा करसार मे सूद मिश्रित आना जदि सूदी कारो आलेम नय सारा विश्व समस्त आलेम अलि बुजुर्ग के लिए जदि दोआा पड़ाओ ब्यापारे সাবধান ন্যূনতম পরিমাণও কোনো তার উপকার করতে পারবে না কারণ সুদের ব্যাপারে আল্লাহ পাক নিজে বলতেছেন আমি তাদের সাথে লড়াই করার জন্য তৈর প্রাথমিক অবস্থায় সুদের রেজাল হলো সুদের নমুনা হল প্রাথমিক অবস্থায় খুব সাংসপত খুব বাহবা দেখা দিতেছে খুব ব্যবসা খুব বাড়তেছে আল্লাপাক বলে এই হঠাৎ করে যখন তার পতন শুরু হবে সুদের দ্বারা তাকে আর কেউ ধরে রাখতে পারবে না তখন বলে জুহুজুর এই ব্যাংকের থেকে বড় বড় ব্যবসা বাণিজ্য করতে হলে তো ব্যাংকের থেকে বিভিন্ন টাকা পয়সা না নিলে তো ব্যবসা করতে পারবো না এখন আসলে আমার কথার সাথে আমার দিলের হালাদের সাথে আপনাদের অনেকেরও খাপ খাবে না মনও বসবে না আর অনেকে বুঝতেও চাবেন না যেহেতু এই কথাগুলি বুঝার জন্য আগে কোরআন শরীফের ওই সমস্ত আয়াতগুলি সামনে থাকবে রেসুলে পাক ইসলামের হাদিসগুলি সামনে থাকবে তারপরে বুঝতে হবে এই প্রশ্ন করলে জবাব যখন আসবে তখন আপনাকে বোঝা লাগবে আল্লাহ পাক আপনাকে এত বড় বড় অট্টালিকার দালান তৈরি করে দুনিয়ার পিছনে এইভাবে দুনিয়াকে এত সুন্দর করার জন্য আল্লাহ বলেন নাই আল্লাহ পাক বলছে তোমার হালাল রুজিকের মধ্যে যতটুকু বরকত আমি দিব এতটুক দিয়ে তুমি যেটা পারো করো তোমার নিষেধ নাই কিন্তু তুমি বলো যে আমি আহা ওই দিন এক বড় ব্যবসায়ী কোটি কোটি টাকার ব্যবসা তিনি বলতেছেন আমার এই ফ্যাক্টরিতে প্রায় পাঁচ সাত হাজার হাজার শ্রমিক খাইতেছে তা আমি ব্যবসাটাকে যদি এত বড় এইভাবে না করতাম তাহলে এই শ্রমিকগুলি খাটতো কোথায় তখন আমি বললাম যে তাহলে বোঝা গেল রিজিক দাতা আল্লাহ আপনিও আল্লাহর সাথে একজন অংশীদার হয়েছেন রিজিক দেওয়ার কারণ এত মানুষগুলি কোথায় খাটতো কোথায় খাবে এদিন রিজিকের একটা ব্যবস্থা আপনি করছেন তাহলে দেওয়া যায় আপনি আল্লাহ আরেকজন শরিক না হুজুর এটা কি আপনাদের কি বুঝাইতে পারবো না আপনার বুঝ ওই দিন হবে যেদিন আল্লাহ রসুল বলতেছেন হ্যাঁ আল্লাহ হাবি পরমানের সাথে তিনটা জিনিস তার কবর পর্যন্ত যায় ইয়ার জি আল্লাহ রসুল বলেন দুইটা জিনিস ফিরে আসে एकटाई साथे थे एक हल तर माल किचु जाए खाटखुट एगुल जाए बंधुबान्धव आत्मयरा जाए दुईटा जाए दुईटा फिर आसे आ तरल शुदु बाकी थे एम होक खराब आम होक ये ही कबरे दफन से ही दिन आनी बुझबे आज पर बुजे आसबा আল্লাহ তো বারবার এটা অত্যন্ত কয়দিন এই অল্প কয় দিনের জন্য এত কিছু করবা এটার পিছনে এত দূরে চো কেন এর জন্য যারা বিশাল বিশাল ফ্যাক্টরি মেল ইন্ডাস্ট্রি বলতে হচ্ছে তার দুনিয়া এই দেশ এত সুন্দর এত ডেভেলপমেন্ট এত কিছু হবে কেমনে তোমাকে দুনিয়া ডেভেলপমেন্ট করতে তাহ বলে নাই কি ডেভেলপমেন্ট করতে বলছে আমল আর আখেরা রসুল্লাহ সাল্লামের ফরমান মনে রাখবা মোদের দুইটা জিনিস তোমাদেরকে হালা করে দিবে অন্য হাদিসের মধ্যে বলেন ইল্লাবাদ দুনিয়া হালাওয়াত হাজেরা দুনিয়াটা এত তরুতাজা এত সবুজ এত সুজলা সফলা এগুলি তোমাদের সামনে রাখা হয়েছে মোস্তাখলিফা কুম আল্লাফাক বলে আমি তোমাদেরকে এখানে খলিফার মতো নিযুক্ত করে দেখলাম আমি দেখব কারা ওই আকর্ষিত এই সুজলা সুপলার পিছনে তোমরা দাবিত হইয়া তোমাদের আখেরাতকে আতকে বরবাদ করো আর কারা আখেরাতকে ধরে রাখো আমি এটা দেখার জন্যই তোমাদের সামনে এগুলি রাখছি আমরা তো মনে করতেছি এগুলি আমাদেরকে কত না হ্যাঁ মজার জিনিস আল্লাহ দিয়েছে এই জন্য বলছেন যে খবরদার দুনিয়ার থেকে বাঁচো এবং মহিলাদের ফেরেপ থেকে বাঁচ দুইটা মাসাল্লাহ আমাদেরকে খুব কঠিনভাবে আমাদের সাথে একেবারে রক্তের সাথে মিশে গেছে भालोबा दिवस ना करल कयद आगे कैकदे भालोबा दिवस कर मानूष कह जख ना था आकामगुली सब कह कई समय काटेना টেলিভিশন বিসিআর গান বাদ্য নাচ এগুলি এগুলি দেখে দেখে সময় কাটায় তোমার কাজ নাই ভালোবাসা দিবস করো আল্লাপাক বলতেছেন ভালোবাসার বস্তু একমাত্র হলাম আমি আল্লাহ ভালোবাসা আল্লাপাক কত আশা করে দাবি করেছে আবার মৌমেন বান্দারা আমাকে বেশি ভালবাসবে। আল্লাপাকের কোরআন আল্লাহাক আলোচনা করে করে বুঝাইতেছে দুনিয়ার মধ্যে এক সম্প্রদায়ের মানুষ আছে কাফের মসৃকেরা बेईमान नाफरमाना ता तूर्ति के ते देवता कितु तलोबा सोकाबाज भलोबासा और हमें आल्लातेमानदार बंदारा के सब चे बस भलोबे आल्ला पथा এটা এখন অবাস্তব হয়ে গেছে সব এখন ইমানদারেরাও ওই কাফের মসজিদদের মতো তাদের দেবতাকে তাদের সব কিছুকে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজকে তারা ভালোবাসাকে মেয়েদেরকে মহিলাদেরকে এই সমস্ত জিনিসকে তারাই বেশি ভালোবাসে আল্লাহকে তারা একশো ভাগের এক ভাগও ভালোবাসে না তাহলে আল্লাহ পাকের কথা সব উল্টা मानुषि भलोबाजते शुरू करा एत उच्चांग पर्य पबार भलोबा दिवस चले आस मुसलमान हालात कत नीचुते गए पढ़े अफसुस मुसलमान कथाय चलस कत नीचु अवस्था तुम्हारे भालोबासा चलसे আমি আল্লাহ পাক তোমাদেরকে এত কিছু দিলাম আমার আসমানের নিচে থাকো আমার জমিনের উপরে থাকো आर चांद आलो ग्रहण करो बोमारगन उभोग करो सब किसार देा उपभोग करो और भलोबो तुम्हार महिला समस्त ना जाए पंथा तरिका के भलोबो और के तुम्हरा भाव दीते तुम्हे मतो यकपग पृथ्वी अती करे नाई मुसलमान नाम होया तुम्हरा मुसलमान नाम जबई कर दिला ভালোবাসা দিবস করো তাদের কোন সৌন্দর্য দেখলা কি সৌন্দর্য দেখতে এত তাদের পিছনে ছুটস হজরতের শেখ সাজি রহমতুল্লাহ বলে ফলক আজ নখ তেলাস যাহা আজ গঞ্জায় বাঘে জামাল দুনিয়ার মানুষেরা দুনিয়ার সামান্য কিছু সৌন্দর্য দিখা ওইদিকে দিকে হয়ে গেল আমার আল্লাপের সৌন্দর্য তো বুঝি দেখলাম না আরে আল্লাহ সৌন্দর্য কি দেখবা এই এত বড় বিশাল আসমান যে আসমানটা আল্লাহ পাক এত সুন্দর করে বানাইলেন এই আসমানটা আল্লাহ পাকের সৌন্দর্যগুলি কুটি কুটি সৌন্দর্যের কাছে আল্লাহ পাকেরই আসমানের সৌন্দর্যটা মাত্র এক একটা ফোটা আল্লাহ পাখি সৌন্দর্যের কাছে কোন অস্তিত্বই নাই দুনিয়া সুন্দর্য দেখলা অমুক দি অমুক খানায় এই রং ওইটা এই রং এই কাশের এই রং পাখির এই রং নদীর পানির এই রং এত সৌন্দর্য দেখতেছ এই সব সৌন্দর্য আল্লাহ রফুল মিনের সৌন্দর্যের যে বিশাল একটা বাগান আছে ওই বাগানের মধ্যে কুটি কুটি ফুল আছে ওই ফুলের মধ্যে একটা কলি আছে এই কলিটার যেরকম কোন অস্তিত্ব নাই বাগানের কাছে আমার আল্লাহ পাকের সৌন্দর্যের কাছে একটা কলি পালাক আজ না আমার আল্লাহ পাকের জামাল কি দেখলা আল্লাহ গুণ কি দেখলাম এই জন্যই দেখা যায় যখন আল্লাহর বন্দারা যখন আল্লাহর দিদার নসিব করবে একটা নজর দেখার সাথে সাথে কুটি কুটি বছর বেহুশ হয়ে যাবে আল্লাহর দিদার দেখে শেষ হবে না কার সৌন্দর্যের পিছনে ছুটলা অক্ষদার বন্দা কাকে এত ভালোবাসলাম सा कर दरकार खाचानी कशा कर डाकिल्ला दिन अरे काफिल मुर्शिदे भलोबेना ফুরমানেরা আমাকে ভালোবাসে না আমি ধারণা করেছিলাম ইমানদারেরা তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসবে এখন থেকে আফসুস হয়ে গেল আফসুসরে ইমানদারেরাও আমাকে ভুলে গেল কেমনই মানওয়ালা হলাম আল্লাহ পাকের ভালোবাসা ভুলে গেলাম আল্লাহ রালমিন বারবার বলতেছে আরে যে পচা গান্দার পিছনে পড়ে পড়ে আমাকে ভুলে গেলাম আরে তুমি এখন তোমার মৃত্যু হয়ে গেলে তোমার বাকি জিন্দিগির মধ্যে কেউ তোমার সাথী নাই একমাত্র বন্ধু থাকলে আমি থাকব আমাকে ভুললা না পারো দুইটা সেচদা আমাকে দিতে আমার জন্য একটু তসবিহাত পড়ার জন্য সময় পাওনা কোথায় আওয়ামীন করার সময় পাওনা এশরাক পড়ার সময় পাওনা তাজ পড়ার সময় পাওনা কোরআন তেলাওয়াতের সময় পাওনা আবার একটু জিখিরাজগার করার সময় পাও না শুধু দুনিয়ালই এত ব্যস্ত আর ব্যস্ত আরে দুনিয়া ও দুনিয়া তুমি বুঝলা দুনিয়া তোমার কত আপন আমি আপন না তারা আপন তুমি বুঝবা এই জন্য খাদি সেমদাল্লাহ রসুল বলেন যাকে আমি ষাট বছর পর্যন্ত হায়াত দিলাম ষাট বছর পর্যন্ত হায়াত দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন বলেন কে ময়দানে ওই লোকগুলি কোনোদিন আমার কাছে ওজোর খাই করতে পারবে না যে আল্লাহ আপনাকে ডাকার জন্য সময় পাইলাম না আল্লাহ পাক বলেন আল্লাহ আম্মির হুকুম অনুনা কি হুকুম আমি কি তোমাকে হায়াত দেই নেই বছর পর্যন্ত এই ষাটটা বছর হায়াত দিলাম বন্দা তুমি এখনো আমাকে বুঝলাম না আর কবে তুমি আমাকে বুঝবা কোন উজোর তোমার সেদিন কবুল হবে না আশা সিদ্ধিকারে জিয়াল্লাহ তালানা বলেন কামারা সুম্মাল কামার সুম্মাল কামার তিনটা চান এরকম দেখলাম তিনটা চাঁদে দুই মাস হয় তিন চাঁদে কয় মাস দুই মাস আমাজান আশা সদিগারাজি আল্লাহ তালহা বলেন আয়সা বলেন এই দুইটা মাসের ভিতরে তিন চান অর্থাৎ দুই মাস দুই মাসের মধ্যে আমি বলতেছি আল্লাহ রসুলের ঘরের মধ্যে একটা দিনের জন্য আগুন জ্বলে না তিনি বলেন খালাম্মা মা चांद घर मध्य आगन जले नई खाई असुआ दु तमाम आसोआ दु तमाम बोले वही कलो कालो खेजुर देखतेस खेजुर खाय खैयाल्लाह रसुलर परिवारा काटसे एक दिनो आगन जलाते परेना দসুল পাক সাহ সালাম তিনি জিন্দিগি এইভাবে করে দিছেন বারবার করে বারবার করে বলতেছেন মোদেরা খবরদার দুনিয়া দুনিয়া দুনিয়া এই দুনিয়াকে ছাড়ো দুনিয়াকে ছাড়ো দুনিয়ার পিছনে দুনিয়া যত বাড়াইবা তত আমার থেকে তুমি দূরে সরবা আমার ইবাদতের সময় পাইবা না আর এই যে সামান্য থোকা বাসা কিছু ইবাদত করো এটা আসে কেনা ইবাদত না এটা তো কোনোরকম বাঁচার জন্য একটা হাজিরা দেওয়ার মতো ইবাদত আসে কেনা ইবাদত তো আমি দাবি করেছিলাম অল্লাহ কি আনন্দ দেখতেছ কত গান দেখতেছ বাসের মধ্যে উইটা বসো সেইখানেও গান দোকানে যাইবা চা স্টলে যাইবা সেখানেও গান তোমার ঘরের মধ্যেও গান নর্তকিরা নাটতে নাচতেছে ব্যাপার যোগী মহিলারা উলঙ্গপানা হইয়া নাচতেছে তোমাকে এই নাসা দেখাই দেখাইয়া তোমার ইমানের নূরটা সব বরবাদ করে দিল। খোদার বন্ধা এই জামানার মধ্যে যদি কেউ তার নজরকে হেফাজত করতে পারে আল্লাহর জাতের কসম করা বললে কাপ হবে না এই জামানার মধ্যে সেই আল্লাহ সবচেয়ে বড় অলি गाड़ी बसना से तुम सामने ओरंग पाना नाचते से टेलिवेशन बेची और सैडा सैरा तुम सामने तुम्हें जीबा कोई दोने गई अवस्था तुम बसाई अवस्था रास्ता घाटे चलवा तुम बाचवा कथाय अल्लाह आक जगार मध्य कत बड़ ईमान वाला हम जगह थी बचते पर बाचार को ना বাঁচার কোন উপায় নাই এগুলি এই দুইটাই আমাদেরকে হালাত করে দিয়েছে এই দুইটা জিনিসে হালাত করে দিয়েছে আহা আল্লাহ বলতেছে বন্দা আমার বিশ্বাস কি এখনো তোমার হয় না তোমার চোখের সামনে আল্লাহ আমি कत मानुष गई उठा नहीं मानुष सब चले जाए तुम किा करा बादशाह हारण रशिदे ले बड़ शांतार बशा कत टा पसार मालिक कत किचुर मालिक तेले तो बदशार ओ बादशाह बहारणा कर সে একেবারে সাধারণ বাদশাও নয় মোটামুটি দিনদার বাদশা ছিল তবে ছেলে বলতেছে আমার বাবা যেরকম দিনদার আসলে এরকম দিনদার হতে আমি চাই না আমি এর থেকে আরো বেশি দিনদার হতে চাই এই জন্য বাদশা হারুন রশিদ ছেলেকে যতই বোঝালো আমার এই রাজত্ব তোমাকে দেওয়া হবে তোমাকে এই রাজত্ব গ্রহণ করা লাগবে ছেলে চিন্তা করে দেখতে দেখতে দেখল আরে আমার বাবা তো আমার উপরেই দুনিয়া চাপাইয়া দিবে আমি দুনিয়া চাপাইলে যেহেতু কয়দিন থাকবো হয়তো ষাট সত্তর বছর থাকবো ষাট সত্তর বছরের বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরতে এইভাবে চলে গেল আবার বৃদ্ধ সময় আসলে তখন আমি কিছুই করতে পারবো না এই কয়টা দিনের জন্য আমি এই দুনিয়া গ্রহণ করতে রাজি না বাবা থেকে বিদায় নেয়া বলে বাবা আপনার এই জমিদারই আপনার বাদশাহী আপনার কাছে আমি আপনার ছেলে হিসাবে ছিলাম আমার জন্য মনে কষ্ট নিবেন না আমি আপনার থেকে বিদায় নিয়ে গেলাম আল্লাহ সব ছেড়া দিয়া খোদার খোদারবন্ধা সামান্য কিছু একটু জবের আটা এগুলি পানির মধ্যে গোলাই গোলাইয়া কোন রকম খায় আর জংলার মধ্যে আল্লাহ পাকের চব্বিশ ঘন্টা তার ইবাদতে মশগুলু আল্লাহ পাককে ডাকে আল্লাহর জিগিরাসকার করে নামাজ পড়ে মসজিদে যায় আর ওই জায়গার মধ্যে থাকে দুনিয়ার কোনো কাজের সাথে নয় সাপ্তাহে একটা দিন খোদারবন্ধা সামান্য কিছু দুনিয়া এই জন্য শুধু খাওয়া লাগবে সাপ্তাহে একদিন আইসা আমাদের দেশে এখানে নজর করে দেখেন ওই দুই নম্বর রেলগেটের এখানের মধ্যে সৈয়দ আলী চেম্বারের এখানে সকালবেলা লেবাররা দাঁড়াইয়ে থাকে লেবার দাঁড়ায় না যার যত লেবার দরকার হয় সেখান থেকে তারা নেওয়া যায় আল্লাহ ওরকম ভাবে শহরের এক জায়গার মধ্যে ওস্তাকারী লেবার এরকম দাঁড়িয়ে থাকত বাচ্চা হারুন রশিদেরই স্ত্রী সাপ্তাহে একটা দিন আইসা ওই লেবারদের লাইনের মধ্যে দাঁড়াইয়া সেও লেবারি করার জন্য যাইত একটা দিন যদি লেবারি করিয়া কিছু পয়সা পাইছে এটা দিয়া কিছু জবের আটা কিনা এগুলা নিয়ে আর এক সপ্তাহ আর শহর দিকে পাই শহরে বাইর হয় না ওই জবের আটাগুলাকে পানির মধ্যে গুলা গুলা একটু আর চব্বিশটা ঘন্টা আল্লাহ ইবাদতের মধ্যে থাকে আহা দুনিয়ার মজা দুনিয়াকে তারা এই জন্য বলতেছে মনে রাখো হে জগতের মুসলমানেরা আরে কয় দিনের জন্য বুঝলাম देखा जख आस्ते तुमार मध्य बार दी चले आसबे सब साल तुम शेष हो जातुलि शेष हेले तक तुम अफसुजे करुबा हाय रे जीवन कत समय बेकार काटाइए दिल कर की कर देखी या ता त তারা আরো বাড়ি কেমনে বানাবে গাড়ি কেমনে বানাবে সেই চিন্তার মধ্যে আছে এখন বাবার খবর নাই বাবা যে আসলে কোন রোগে এখন আক্রান্ত হয়েছে বাবা কথা কাউকে বুঝাইতেও পারে না যে কেন আমি দুনিয়াটার পিছনে এরম ভাবে বললাম এই সময় বাবা আল্লাহ একবার দুনিয়ার হারা দুনিয়ার মজার স্বাদ এখন অন্তর থেকে কমে গেছে কমার পরে এখন বলে আফসুস স্যার আর কিছু না শুধু আপসু যে হায়ারটাকে এইভাবে নষ্ট করে দিলাম এর পিছনে কেন আমি এইভাবে কাটাইলাম এখন থেকেই সব ছেলেরা মাতগুরি করে এরা আরও বারাবার তালে আছে আমার খবর নিবার মতো আমি কি এখন নামাজ পড়তে পারি কিনা আমার কাপড় ঠিক থাকতে পারি কিনা আমি এবার আখেরাতের জন্য কতটুকু সঞ্চয় করলাম এই খবর নিবার মতো আমার কোনো ছেলেরও সময় না দুনিয়া রঙের তামসা হাজতে হারুন রশিদের ছেলে বলতেছে হে দুনিয়াসী আমার বাবার মতো তোমরা পাগলইও না আমার বাবাকে পাগলে পাইছে হে হারুন রশিদ তুমি যদি বুদ্ধিমান হইতাম রাজত্ব নিয়ে বাইরে যেতাম ওই ব্যবসারা হইল বুদ্ধিমান বাদশা ছিল বাদশাহ ইব্রাহিম আদম যিনি আমাদের এই সিলসিলার আল্লাহ করে খানদানের সিলসিলার মধ্যে দম রাহমতুল্লাহ আলাই যিনি বলখের বাদশা ছিল আল্লাহ আকর সেই ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই বলে যে সে আসল বাদশা যেগুলাকে লাফটি মেরে ফেলাই দিচ্ছে রশি তুমি বাদশাহ ধরে রাখলা তুমি আমার বাবা হইতে পারো তোমার আকলের মধ্যে পর্দা পড়ে গেছে তুমি কিসের এই রয়ে বলছো আর বড় বাদশাহী তো আমার আল্লাহ পাক মৃত্যুর পরে এমন বাদশাহী আল্লাহ দিবে তোমার এই বাদশাহী তার কাছে কোনো মূল্যই থাকবে না এখানে ইচ্ছা করলে একটা বিমান দৌড়ানো যায় না गाड़ी मालिक हा जाए मालिक हावा जाए आल्ला पाते सेमान मजबूत करो तुम ईमानदार मतलब दस टा दुनिया एकत्र पचागान्दा महिला आकर्षित हया नाम नष्ट करला निजे इमान नष्ट करला कल मदे थी आल्ला पकर माया कमाइए दिला अदनियार मेरा जो तुम स्वामर साथेक्टार स्वामी दिनदार स्वामी मेरा अनेक समय विभिन्न रकम खराब वाक्य बोले हुरेरा তোমরা এটা তো আমাদের স্বামী অল্প কয়েকদিনের জন্য তোর কাছে রাখা হয়েছিল আমার স্বামীর সাথে কেন তোমরা ব্যবহার করো একটু অপেক্ষা করো অপেক্ষা করো কয়েকদিন পরে আমাদের স্বামী আমাদের কাছে চলে আসবে তুই আর তার কাছেও আসতে পারবি না সেই পবিত্র হুর আল্লাহ হাবিব ফরমান তোমরা সৌন্দর্য কি সৌন্দর্য দেখলা সৌন্দর্যের পিছনে পাগল পড়ে গেলাম যাদের সত্যুর পল্লা কাপড় পরিধান করার পরেও শরীরের তাদের হাড্ডির ভিতরে মগজ পর্যন্ত দেখা যাবে আমার আল্লাহ এত সুন্দর ফুর ব্যবস্থা করে রাখছে তার জন্য পাগল হয়েছি ভাই ता भोबते परिना समय पावा पागल पागल पागला भी सब शेष দেখতেছ ওই লোকটা এখন হারুন রশিদের ছেড়ে বলতেছে ওরে বাবা তোমার মাথা ব্রেন আউট তুমি বুঝতে পারো নাই দেখো আরে ওই কত মানুষ তোমার সামনে দিয়া খাটের মধ্যে করে নেওয়া যাইতেছে তুমি মনে করতেছো বুঝি এই মানুষটা বুঝি মরে গেল বাস এই পর্যন্ত শেষ আরে একটু চিন্তা করলা না আরে যারা খাটের মধ্যে করে নেওয়া যাইতেছে হইতে পারে দুই ঘন্টা পরে তাকে আবার এরকম আরেক দলে খাটি করে নেওয়া যাবে জানা যা আমাদেরকে পাইছে ইসে যেন পাইল আল্লাহ দুনিয়ার মধ্যে কে কত বড় হতে পারি এটার পিছনে চলছে অবস্থা আল্লাহ রসুরের হাদিস সামনে একত্র রাখেন অনেকেই মাঝে মধ্যে বলে কৌজুর কউজুর এই টাকা পয়সা ওলা এত অর্জন না হইলে আপনারা মসজিদ মাদ্রাসা কেমনে করতেন বুঝলে এই মসজিদ মাদ্রাসা আপনাদের হারাম টাকা দিয়ে বানাইবার জন্য আল্লাহ পাখির কাছে কি লাইসেন্স নেওয়া হয়েছে যে হারাম টাকা দিয়ে এগুলি বানাবো যদি কেউ হারাম টাকা দান করে সব নিয়োগ করে তার ইমান থাকবে না তোমাকে বলে নাই এগুলি সাধারণ জীবন যাপন করো আল্লাহ রসুল বলেন সাধারণ জীবন যাপন করো বেশি আড়ম্বনা করো না সাধারণ জীবন যাপনে চলো এর মধ্যে বহুত শান্তি আরাম আল্লা পাক বলছে আল্লাহ কুমত্তাকা আসুর সুরে তাকাচুর তো কতই করি চিন্তাও তো করিনি একদিন আল্লাহ কুমত্যাকা আসুর আরে কি শুধু ধনের প্রাচুর্যতা ধনের লোভ ধনের লোভ এটা হে আমার তোমাদের তোমাদেরকে হালাক করে দিবে কতদিন পর্যন্ত কবরে যাওয়ার সৌফাত আলমন কাল্লাপিন আয়াত খুলে দেখেন তব সির খুলে দেখেন আল্লাহ কি বলছেন এই বাবা দুনিয়া দুনিয়াকে কলমের থেকে বাইর করি এটা যে কয়দিন বাঁচি থাকি আসি এটা দরকার করব। করবো এটা চলে গেছে যাক এটা যখন আফসুস নেই কিন্তু আমি আমাকে আমার আল্লাহ পাকের মহব্বত আমার কলবি নিয়ে আমাকে মর্তুব মৃত্যুবরণ করতে হবে এই আমরা চেষ্টা করি আমাদের জীবনের মোর ঘুরে যায় জীবনের পরিবর্তন যেন হয়ে যায় এই মরার পিছনে যেন আমরা হায়াত না কাটাই